ইতিহাস দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন আশারাই মুবাসের মধ্যে একজন হলেন সা রাদি আল্লাহ আনহু তার পুত্র মোহাম্মদ ইবেন সায়দিবেন আবি ওয়াক্কাস আনহু বলেন আমাদের পিতা রসুলুল্লাহ সাল্লাম সাল্লামের পরিচালিত যুদ্ধ সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিতেন তিনি আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে সিরাহ পড়ানোর সময় বলতেন এগুলো হলো তোমাদের বাপ দাদাদের ঐতিহ্য কাজেই এগুলো নিয়ে পড়াশোনা কর তারা সিরাহকে মাগাজি বলে অভিহিত করতেন মাগাজি মানে যুদ্ধ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে তার জীবনের শেষ ভাগের প্রায় পুরো সময়টা বিভিন্ন যুদ্ধে লিপ্ত ছিলেন তাই তারা মাগাজি বলতে তার পুরো জীবনকেই নির্দেশ করতেন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 কোরআন থেকে মুসা আলা ইসলাম এবং ঈসা আলাহিসামের জীবন সম্বন্ধে যতটা বিস্তারিত জানা যায় ততটা রসুল্লাহ সাল্লাই জীবন সম্বন্ধে জানা যায় না তাই রসুল্লাহামের জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই তার সিরার কাছে ফিরে যেতে হবে আরেকটি কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের প্রতি ভালোবাসা সিরাহ অধ্যয়ন করার একটি অন্যতম কারণ হল অন্তরে রসুল্লা সাল্লাহ আলাইস্লামের প্রতি এক গভীর ভালোবাসা গড়ে তোলা নবীজি সাল্লাহ আলাইস্লামের ভালোবাসা হল ইবাদত দিনের একটি বড় অংশ জুড়ে আছে রসুল্ল সাল্লাই প্রতি ভালোবাসা বুখারি শরীফের ইমান অধ্যায় চোদ্দ নম্বর হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান এবং সব মানুষের চেয়ে প্রিয় হই অর্থাৎ মোহাম্মদ সাল্লাকে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারা পর্যন্ত পরিপূর্ণ মমিন হওয়া যাবে না সুতরাং রসুল্লাহ সাল্লামকে ভালোবাসা হল ইসলামের একটি অংশ উমারুল খাত্তাব রাজিয়া আনহু ছিলেন খুবই সৎ এবং স্পষ্টভাষী একজন মানুষ তিনি যা বলার সরাসরি বলে ফেলতেন একদিন তিনি রসুল্লাহ সাল্লা আলাহামের কাছে গিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি নিজেকে সব বেশি ভালোবাসি আমি নিজেকে ছাড়া অন্য সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাম বললেন যতক্ষণ না আমাকে ভালোবাসতে পারবে এর মানে হল যতক্ষণ না আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমান অর্জন করতে পারবে না এরপর উমর ইবনুল খতাব রাজিউল্লাহ আনহু বলেন হে আল্লাহ রাসুল তাহলে আমি আপনাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি রসুল্লাহ সাল্লাহাম অতপর বলেন আলান আমন্তা অর্থাৎ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 কিন্তু মুহাম্মদ সাল্লু আলাই্লাম যখন হাত সামনের দিকে বাড়ালেন তখন আমি আমার হাত গুটিয়ে নিলাম রসুল্লা সাল্লাইসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে বললাম আমার একটি শর্ত আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম জানতে চাইলেন কি শর্ত আমি বললাম আমাকে ক্ষমা করে দেওয়া হোক এটাই আমার শর্ত আমার ইবনে লাস জানতেন যে তিনি অতীতে মুসলিমদের বিরুদ্ধে যা যা করেছিলেন তা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট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 মুহাম্মদ সাল্লামের নাম পৃথিবীর বুকে সর্বাধিক উচ্চারিত নাম পৃথিবীর বুকে এমন কোন জায়গা নেই যেখানে তার নাম উচ্চারিত হয় না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মিনিটে পৃথিবীর কোথাও না কোথাও অন্তত একজন মুহাজিনের মুখে তার নাম প্রতিনিয়ত উচ্চারিত হচ্ছে ইলাহা মুহাম্মদ শব্দের মানে হল প্রশংসিত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 কন আব উকুম অব না উকুম ইস্ব নুকুম অজুকুম আশি রুকুমি কোথরফুমুহিজর চৌনক সুতন আহ্ব ইলি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 এবং নিজের মাঝে প্রকৃত নৈতিকতা ও উন্নত চরিত্রে বহিপ্রকাশ দেখতে চায় তবে সে যেন রসুল্লাহ সাল্লা আলাইস্লামের পথ অনুসরণ করে রসুল্লাহ সাল্লা আলাইস্লাম ছিলেন ঘোলক বা আখলাকের প্রতিরূপ তার মাঝে যাবতীয় অসাধারণ গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল তাই শিরা উত্থয়ন করার মাধ্যমে তাকে আরও বেশি করে অনুসরণ করা সম্ভব পরের পয়েন্ট কোরআনকে অনুধাবন কোরআনে এমন কিছু আয়াত রয়েছে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 আল্লাহালা তার রসুলকে প্রতিটি পদে সঠিক পথে পরিচালনা করেছেন সুতরাং রসুল সাল্লু আলাই জীবনে যা কিছু ঘটেছে তা কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা বলে সমষ্টি নয় বরং এই সকল ঘটনা ছিল আল্লা সুবহানুয়া তালার পরিকল্পনার অংশ যাতে দিন ইসলামকে পুনরায় প্রতিষ্ঠিত করার সময় এসব ঘটনা মুসলিম উম্মার জন্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে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 কোরআন ও সুন্না থেকে প্রাপ্ত জ্ঞান কিভাবে বাস্তবে প্রয়োগ করতে হবে তা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তার সাহাবাদের জীবনে থেকে জানা সম্ভব আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সিরা অধ্যয়ন করা একটি ইবাদত সিরাহ কোনো বিনোদনের জন্য নয় এটি ইবাদতের মধ্যে পড়ে তাই সিরা অধ্যয়নের জন্য আল্লাহআ তরফ থেকে উত্তম প্রতিদান রয়েছে যে জমায়েতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিরা অধ্যয়ন করা হয় সে জমায়ত করার জন্য জমায়ত আল্লাহকে স্মরণ করার আর যে জমায়ে আল্লাহকে স্মরণ করা হয় সে জমায়েত ঘিরে থাকেন আল্লাহ তালা বলেন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 আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা আল্লাহর রসুল সর্বোত্তম এবং যেহেতু সিরার মাধ্যমে আমরা জানতে পারি আবু বকর ওমর তাল্হা জুবাইটদের মতো লেজেন্ডারি বিরক্ত তাদের কোরবানি তাদের সংগ্রাম তারা সবাই আমাদের জন্য আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন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 সুতরাং সিরাহ এটাও প্রমাণ করে যে তিনি ছিলেন আল্লাহ তাল মনোনীত রাসুল যে মুহাম্মদ সাল্লাহ জীবনের প্রথম চল্লিশটা বছর একজন সাধারণ মানুষ হিসেবে জীবন যাপন করেছিলেন সেই মুহাম্মদ সাল্লা পরবর্তীতে একজন রাজনৈতিক নেতা সামরিক নেতা ধর্মীয় নেতা বিশাল সংসারের প্রধান আইন প্রনেতা, শিক্ষক ইমাম এবং আরো অনেক দায়িত্ব পালন করেছিলেন আর এসব ঘটেছিল তার জীবনের শেষ তেইশ বছরে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 তার জীবনের যে কোনো একটি দিকই তার সেরা হওয়ার জন্য যথেষ্ট এখানে মনে রাখা জরুরি যে সিরা হচ্ছে আল মুস্তাফার কাহিনী মুস্তাফা মানে হল যাকে বাছাই করা হয়েছে আল্লাহ আল্লা সুফহামা তালা তাকে সবার মধ্য থেকে বাছাই করেছেন মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল মুস্তফা আল খাল্কি তিনি আল্লাহ তালার সমগ্র সৃষ্টির মধ্য থেকে নির্বাচিত সিরা সিরাশাস্ত্র ও হাদিস শাস্ত্রের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে সিরাহ ও হাদিসশাস্ত্র জ্ঞানের দুটি ভিন্ন ভিন্ন শাখা কিছু কিছু ক্ষেত্রে এই দুটি শাখার মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায় কিন্তু এই দুটি শাখার নিয়ম নীতি একে অপর থেকে অনেকাংশেই আলাদা হাদিসের আলিমগণ নিয়মনীতির ব্যাপারে বেশ কঠোরতা অবলম্বন করেন কিন্তু সিরার ব্যাপারে তারা কিছুটা ছাড় দেন এর কারণ হলো হাদিসের সত্যতা বা স্নাত যাচাই করার পর তা থেকে হুকুম আহকাম প্রতিপাদন করতে হয় তাই মোহাদিসগণ সর্বদা হাদিসের সত্যতা যাচাইয়ের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করেন যেন হাদিসগুলোর ইস্নাত ঠিক থাকে দুর্বল ইস্নাতের হাদিসের উপর ভিত্তি করে কেউ যেন ইবাদত করতে না হয় তা চিন্তা করেই আলিমগণ হাদিসের নিয়ম নীতির ব্যাপারে এত কড়াকড়ি আরোপ করেন কিন্তু সিরার ক্ষেত্রে ব্যাপারটি এমন নয় সিরাহকে ইতিহাস গ্রন্থ হিসেবে দেখা হয় তাই হুকুম আহাকামের উপর এর কোনো প্রভাব থাকে না এবং যেহেতু সিরার উপর ভিত্তি করে কোনো হুকুম আহকান নির্ধারণ করা হয় না তাই এর নিয়ম নিয়মকানুনের ব্যাপারে সিরাহ এর রচয়িতাগণ এতটা করা কড়াকড়ি নন ইমা আহমাদ হাম্বার রহিমাহুল্লা যিনি হাদিসশাস্ত্রের একজন আলীম ছিলেন তিনি বলেছেন যখন আমরা ইতিহাস নিয়ে কথা বলি তখন আমরা বেশ ছাড় দিই তাই দেখা যায় যে সিরার রচয়িতাগণ এমন অনেক বর্ণনা সিরার অন্তর্ভুক্ত করেন যেগুলো আসলে হাদিস হিসেবে হয়তো গ্রহণ নাও করতে পারেন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 इसलम के पुनर प्रतिशय करते हम कि पर्याय अतिक्रम करते हैं सब विषय अवश्य सीरा अयन करते तीन फिकर शास्त्रे परिणत हो हादीस नियमकानूनगुल्लो सरार क्षेत्र प्रयोग उचित उदाहरणस्वरूप सही सीरा नवाविया नामक बीटी हादिस नियमकानून प्रयोग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 এবং সিরাতে নাম আসলেই যে দুজনের নাম আমাদের এমনিতেই মনে পড়ে তা হল ইবিন ইসহাক এবং ইবেন হিসাম ইবেন ইসহাক রহিমাহুল্লার আসল নাম হচ্ছে মোহাম্মদ ইবিন ইসহাক এবং ইয়াসার ইবেন হেয়ার ইবিন ইসাহাকের সিরাদ গ্রন্থের অরিজিনাল পাণ্ডুলিপি বিলুপ্ত কিন্তু ওনার পরের প্রজন্মে ইবিন হিসাম সেটা সংগ্রহ করেন সংরক্ষণ করেন এবং সম্পাদনও করেন এবং আমরা এখন যে সিরাতে ইবেন হিসাম দেখছি সেটা মূলত ইবিন ইসহাকের উপরে ভিত্তি করে লেখা পুরো নাম হচ্ছে তার অনবদ্য গ্রন্থ আল রাহিকুল মাকতুম সবার কাছেই পরিচিত এবং জীবিত আলিমদের মধ্যে থেকে ড আলী আল সাল্লাবির সিরাদ গ্রন্থ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব ইনশা আজকের পর্ব শেষ হবার আগে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 ভলিউমের পর ভলিউম লেখা হয়েছে অর্থাৎ আল্লাহ আল্লা রসুল সাল্লাই সম্পর্কে আমাদের জানার কোনো শেষ নেই কিন্তু আমরা কেন নিজেদের পুনর্জাগরণ করতে ব্যর্থ হচ্ছি মুসলিমদের মনে কোনোভাবে একটি ধারণা গেথে গেছে তা হল আল্লাহরসুল সাল্লাহ আলাইস্লাম এবং সাহাবাগন অলৌকিকভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছে। তাই তারা অনেক কিছু করতে পেরেছেন আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব না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 আল্লাহ রসুল্লাহ সিরাদের সাথে হ্যারি পটার কিংবা আলিফ লাইলার কার্যত তেমন কোনো পার্থক্য থাকে না এ ধারণাটা সত্য নয় সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সিরাহ অধ্যয়ন করলে এ ভুল ভেঙে যাবে আমরা দেখি সপ্তম শতাব্দীতে মুসলিমরা যে সভ্যতার জন্ম দিতে সক্ষম হয়েছিল সেটা পৃথিবীর ইতিহাসের সেরা আল্লাহ রসুলসাল্লিহাসাল্লাম সেই সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আর খোলাফায় রাশিদিনরা গড়েছিলেন সেই সভ্যতার দেয়াল সেই সভ্যতার ছাদ ইসলামী সভ্যতার উত্থান পত্তনের পিছনে কিছু সুনির্দিষ্ট নিয়ম আর সূত্র আছে এমনি কিছু না প্রভৃতি যেমন কিছু ধরা বাধা সূত্র আছে তেমনি দিন কায়েমেরও কিছু নির্দিষ্ট সূত্র আছে যেগুলো আল্লাহ সুবহান ওয়া তালা নির্ধারণ করেছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ও সাহাবারা সেই সূত্র ধরে এগিয়েছিলেন दुनिया करोबादे रेखे ब्लू प्रिंट फलो करते कुरने বলুন আল্লাহর রানুগত করো ও রসুলের অনুগত করো অতপর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 وَلَا يُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمْ الَّذِي ارْتَضَوْا لَهُمْ وَلَا مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَ لَا لا يُشْرِكُونَ بِشَيْءٍ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 তাহলে আমাদের সিরাহ পড়া নিরর্থক আমরা যদি মনে করি আল্লাহ রসুল সাল্লাহ যুগে যা কিছু ঘটেছে সেগুলো শুধু সে সময়ের জন্য প্রযোজ্য তাহলে আমাদের সিরা পড়া অর্থহীন সিরাহ জানার উদ্দেশ্য রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের মানহাজ সম্পর্কে জানা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে প্রয়োগ করা এই কথা মাথায় রেখে যেন আমরা সিরাহ শুরু করতে পারি অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ চ্যানেল wwwyoutubecom অর্গ two